সম্মান জাহাজ সুরা আল মাহারেজ সত্তর নম্বর সুরা আর এখানে আছে চুয়াল্লিশটি আয়াত এই সুরাটাও মক্কা শরীফে অবতীর্ণ হয়েছে আপনারা জানেন উনত্রিশ এবং ৩০ পাড়ার প্রায় সবগুলো সুরাই বা অধিংশ সুরাই মক্কা শরীফে অবতীর্ণ হয়েছে এবং এগুলোর মধ্যে আখেরাতের কথা বেশি করে আছে আল্লাহ একত্রবাদের কথা আছে আয়াতগুলো ছোট ছোট এগুলো হলো মক্কি সুরার লক্ষণ মক্কি আয়াতের লক্ষণ কারণ মক্কা শরীফের লোকেরা তখন কবিতা বেশি পছন্দ করতে কবিতার মতো আর মেসেজ খুব অল্প এবং পয়েন্ট ওয়াইজ আর মেইনলি মানুষের মনের মধ্যে ইমানটা নিয়ে আসা আখেরাত সম্পর্কে সতর্ক করা ইমানদার বানানো ইমানের বীজটা ঢুকিয়ে দেওয়া আর ইসলামের সবকিছুর আমল করার হুকুম হকাম নিয়ে লম্বা লম্বা আয়াত এবং লম্বা লম্বা করেছেন কারণ ইসলামের অনেক কিছুই সমাজ ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা অনেক কিছুই আলোচনা করা এবং প্র্যাকটিস করার সুযোগ ছিল না কেবল কিছু মানুষকে দিনের ইমানের দাওয়াত দিয়ে দিনের ভিতরে ইমানটা ঢুকিয়ে দিয়ে ইমান পয়দা করাটা ছিল কাউচ এবং সেই জন্য এই খুব সংক্ষিপ্ত এবং আখাত সংক্রান্ত বিষয়টি সুরাতে শুরু হয়েছে তাই ছিল আল মারা এখন আমরা আসি যে এই সুরার তাপসিলির দিকে ঢুকি আমরা জিজ্ঞাসা জিজ্ঞাসা করে যে আদাব যে অনুষ্ঠিত হবে সেটা আসলে হবে কিনা কবে হবে এগুলো নিয়ে তারা বিভিন্ন প্রশ্ন করে এবং মস্করিও করে কবে হবে আপনি যে আদাবের কথা না আখরাত আছে কেয়ামত আছে হাসর আছে জাহান্নাম আছে কবে হবে এগুলো। তারা এগুলো কি বিশ্বাস করতে না মকার মসজিদদের অনেকে এবং এটা নিয়ে ওনাকে বিব্রত করার চেষ্টা করতো যে কোথায় কি হবে না হবে আন্দাজে আমাদেরকে ধমক দেয় ভয় দেখায় তারা এগুলো বিশ্বাস করতে চাইত না কেউ নাই তারা জানে না যে আজাব তাদের উপরে নিপতিত হবে কেয়ামত অনুষ্ঠিত হবে হিসাব নিকাশ আছে আছে যাহার নামে জ্বলতে হবে এইসব আজাব যে হবে তাদের উপরে বিশেষ করে যারা কুফরি করে যাচ্ছে তাদেরকে ঠেকানোর জন্য কোনো শক্তি নাই কারো পক্ষে সম্ভব না তারা নিশ্চিতভাবে নির্ঘাত এই আজাবের শিকার হয়েই যাবে মিনাল্লাহল আরেজ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এই আজাব আসবে যে আল্লাহ তালার রয়েছে অনেক সম্মান এবং পজিশন এবং অনেক হাই পজিশন আল্লাহ তারা পক্ষ থেকে এই আজাব ঘটবে এবং সে আল্লাহর শেফাত বর্ণনা করা হচ্ছে আল্লাহ রব আল এর শান তার পজিশন তার শেফা তার ক্ষমতা তার কুদরত সম্পর্কে তারা কি একটু চিন্তা করেছে তারা যে আল্লাহ তালার এই সমস্ত হুকুম নিয়ে ব্যাঙ্গ বিদ্রুপ করে আপনার সঙ্গে তারা তর্ক বিতর্ক করে আপনাকে নিয়ে উপহাস করে দেখি তারা এগুলো নিয়ে ওনাকে বিব্রত করার চেষ্টা করত। অন্য আয়াতে এসেছে তারা বলতো আল্লাহ ভয় দেখায় এটা যদি হক হয় আপনার পক্ষ থেকে তাহলে আমরা যে এত কুফরি করছি আমরা যে মানি না নবীর সঙ্গে যে আমরা তর্ক বিতর্ক করি তিনি এত ধমক দেখান আপনার এত পাওয়ার আছে আপনি এত আজাব দিতে পারেন তাহলে আপনি এখনই নামাই দেন আকাশ থেকে প্রস্তর বৃষ্টি নিক্ষেপ করেন আজাবের পাথর পাঠিয়ে দেন অথবা যে কোনো কঠিন আজাব দিয়ে দেন তারা লম্বা কলে আল্লাহর কাছে এটা বলে আর নবীকারী মিসে বলে আমরা তো বলছি কই তোমার আল্লাহ যদি এত ক্ষমতা থাকতো আর তুমি যেগুলো বলো সত্য হতো তাহলে এখনই তো আজাব নাজিক হয়ে যেত কিছুই তো হয় না পৃথিবীর মানুষের প্রতি রহম করে আল্লাহ তালা কিন্তু আজাব নাজিল করেন না একটু সময় দিন যে মানুষ দেখি একটু পরিবর্তন হয় নাকি একটু সংশোধন হয় নাকি একটু থামে নাকি সীমা লঙ্ঘন করা কিন্তু জালিমরা সীমালঙ্ঘন যখন দেখে যে আল্লাহ তাদেরকে ধরে নাই তারা মনে করে আমরা তো সব ক্ষমতা পেয়ে গেছি আরও বেশি করে শুরু করে দেই। তাদের লম্পম্প আরো বাড়ে সকল জমানায় তাই হয়েছে ফেরাউনকে আল্লাহ তালা সঙ্গে সঙ্গেই তো ধরেন নাই অনেকদিন সময় দিয়েছেন নবরুদকে অনেকদিন সময় দিয়েছেন আবু জহল্লা আবুল হাব কেউ অনেকদিন সময় দিয়েছেন বর্তমানের বিরুদ্ধে তারা এরকম বেপরোয়া হয়ে যায় বেপরোয়া হয়ে যায় অন্য আয়তা আল্লাহ তালা বলেছেন তাদের ক্ষমতার মাদকতায় ক্ষমতার নেশায় তারা অন্ধ হয়ে গেছে পৃথিবীর জালিমদেরকে দেখা যায় সব জামানায় ক্ষমতা পেলে একটু অন্ধ হয়ে যায় জ্ঞান কাজ করে না আকলো কাজ করে না সাধারণ মানুষে যে বুদ্ধি প্রয়োগ করতে এটাও তারা করে না এইজন্য তারা সকল বিবেককে বর্জন করে তারা খুব করে দুশ্মনী আল্লা তালার সঙ্গে আল্লাহর দিনের সঙ্গে শুরু করে দেয় নবীদের সময় নবীদেরকে দিয়েছে নবীদের পরে নবীদের উত্তরাধায়িকারী আলেম আলামা যারা ইসলামের কাজ করে তাদেরকে একই পরিস্থিতির মোকাবিলা করে নিয়ে যায় তোমাদের ক্ষমতা কই কই তোমাদের আল্লাহ বজনিয়া যখন মুসলমানদেরকে অত্যাচার করছিল হত্যা করছিল নির্যাতন করছিল মা বন্ধের উপরে অত্যাচার করছিল তখন বলতেছিল হোয়াইড গড তোমাদের আল্লাহ কই আল্লাহ তালা ওই সময় গজর করে দেন করে দিলে তো মানুষের উপায় থাকে না হুঁশ ফিরে আসুক কিন্তু তাদের এটা আসে না মিনাল্লাহ আর আল্লাহর পক্ষ থেকে এই ঘটিত যেটা হওয়ার এটা ঘটবেই এটা তোমরা কেউ থামাতে পারবে না রুখতে পারবে না তবে তোমরা সাবধান কোন আল্লাহর সঙ্গে তোমরা চ্যালেঞ্জ করো কত শক্তিশালী কত মর্যাদা সম্পন্ন কত কুদরাতের অধিকারী আল্লাহ তার যেদিন ঘটবে সেদিনের অবস্থা হচ্ছে তারুজুল মালা ইকা ফেরেস তারা আল্লাহ তালা পক্ষ থেকে সেদিন ফেরেস্তারা উঠে আসবে তার উপরের দিকে যাবে ফেরা উপরের দিকে যায় অনেক সময় দিকে যায় সকাল আসে সারা রাত্রের আমল নিতে এই আমল নিয়ে আল্লাহ কাছে উঠে তোমাদের খবর নিয়ে আল্লাহর কাছে যাচ্ছে তার উজ্জ্বল মালা আর ও রুহ আর বলতে জিব্রাইল নিয়ে আসেন আবার তিনি আল্লাহ পৌঁছে বলেছেন কোনো কোনো অর্থ আছে আত্মা মানুষের প্রাণ এই রুহ যখন কবজ হয়ে যায় মৃত্যু হয়ে যায় রুহটা মৃত্যুর পরে কোন দিকে যায় উপরের দিকে যায় একটা হাদিসে এসেছে হাদিসে বড় লম্বা তো একটা হাদিস আল বার আজ্লাহ করেছেন আসমানে অব্যাহত থাকে হাতিয়া বিহা ফিহা ইলি যে আসমানের উপরে আল্লাহ তালা আসেন ওইখান পর্যন্ত যায় আর সেখানে ইল্লি নাসে নেকারদের নেহ সেখানে রেকর্ড করা হয় আবার কবরের মধ্যে ফেরত দেওয়া হয় আর যারা বদকার তাদের রু আর এর উপরে উঠে না সেখান থেকে দরজা খোলা হয় না ফেরত চলে আসে জমিনের মধ্যে লেখার জন্য মধ্যে যাই হোক এই রু উপরের দিকে উঠে সে আল্লাহ তাল কাছে না মিকদার রুহু খামসি না আলফাসানা আর এমন দিনে এগুলো অনেক কিছু ঘটবে যে দিনের পরিমাণ হচ্ছে পঞ্চাশ হাজার বৎসর পঞ্চাশ হাজার বৎসর হলো সেই দিনের পরিমাণ এটা তারা অনেক বুঝিয়েছেন মুফাস কেয়ামতের দিন যেদিন আমাদেরকে আল্লাহ হাসরে কেয়ামতে পারে উঠাবেন, দিন সেদিন হিরাম নিকাশের জন্য যে আসবেন ওই দিনটার পরিমাণ হবে পঞ্চাশ হাজার বৎসর একটা দিনের পরিমাণ হবে একটা দিন এত লম্বা কেমনে হয় পঞ্চাশ হাজার বৎসর এত লম্বা কেমনে হয় ফাঁক রাসুল্লাহ সেটা যখন এত লম্বা হবে রাসুলাল এই দিনটা তো অনেক বড় দিন হয়ে যাবে একদিন এত লম্বা হয়ে গেলে তো কষ্ট হয়ে যাবে কেমনে আমরা এই দিনকে সামাল দেব এই পরিস্থিতি মোকাবিলা করবো এত লম্বা দিন তখন তিনি বললেন তার জন্য আল্লাহ তালা দিনটাকে অনেক সহজ হালকা ছোট করে দেবেন এমনকি তার হিসাব নিকাশের দিনটা হাসরের দিনটা এত ছোট হয়ে যাবে মনে হল হবে যেন দুনিয়ার মধ্যে এক ওয়াক্ত ফরজ নামাজ আদায় করতে যতটুকুন সময় লেগেছিল ততটুকুন সময় তার হাসরুর দিন পার হয়ে যাবে তাহলে মৌমেন কি আল্লাহ অতি সহজ করে দিবেন কিন্তু ওই কাফের জন্য যাদের পরে উপরে আদাব আদাব যাদের উপরে নির্ধারিত আছে তাদের উপরে ঘটবে তাদের দিনটা অনেক কঠিন আর দুঃখের দিন লম্বা হয় না ছোট হয়ে যায় দুঃখের দিন লম্বা হয় দুনিয়া যারা কষ্ট পড়ছে তারা বলে দিন আর যায় না এত কষ্ট আর সুখের দিন হয়ে যায়। এটা আল্লাহ তালা সৃষ্টির মধ্যেই এরকম বিধান রয়ে গেছে তো মোমন্ড যেহেতু সুখের দিন আমর নামা ডান হাতে আরবে পেয়ে যাবে তাদের সুখের দিন ছোট হয়ে যাবে আর কাফেরদের বেদিনদের অপরাধীদের দুঃখের দিন অনেক লম্বা হয়ে যাবে কন্যা হাদিসে এসেছে এই লম্বা দিনের কথা এমন কোন ধনী লোক যদি থাকে দুনিয়ার মধ্যে তার অনেক ধন সম্পদ ছিল কিন্তু জাকাতা ঠিক আদায় করেনি মালের যে জাকাত ফরজ আছে সেই ফরজটা ঠিক দেয়নি তাহলে আল্লাহ তার সম্পদ গুলোকে যা দুনিয়াতে রেখে গিয়েছে যত লক্ষ হোক কুটি হোক টাকা হোক পাউন্ড হোক এই সবগুলোকে আল্লাহ তালা কেমতের দিন ধাতু পদার্থ হিসেবে বানাবেন ধাতু বানাবেন লোহার মতো ধাতু বানিয়ে এগুলাকে গলিয়ে ফেলবেন গরম করে ফেলবেন গরম করে এগুলা দিয়া এই লোকটার শরীরের মধ্যে গরম এগুলা দিয়ে সেক দেবেন সেকে দেবেন যাহা নামের আগুন দিয়ে এগুলোকে গলিয়ে বা নরম করে গরম করে তার শরীরে শেঁক দেওয়া হবে কপালে পৃষ্ঠে ডানে বিভিন্ন পাশে আর বলা হবে হ্যাঁ জুকা এইটা হচ্ছে তোমার গচ্ছিত সম্পদ যেটা জাকা তুমি দাওনি এত বহিলশিলা জাকা দিলে মাল কমে যাবে এখন সেই মালের মজা গ্রহণ করো ফাতুক হুয়া বিহার জাতুহুয়া জম্বু হুয়া দাহরু তারপরে আল্লাহ হিসাব নিকাশ করে দেখবেন যে এতদিন আজাব খেয়ে পঞ্চাশ হাজার বৎসরে এখন বাকি গুণা কম থাকলে কিছু নেকের আমল থাকলে জাননাতে যাওয়ার সুযোগ হলে তাকে জাননাতে পাঠাবেন আর যদি দেখা যায় তার আরো অনেক গুণা রয়ে গেছে শুধু জাকাতের গুণা না অনেক গুণা বাকি আছে সেগুলোর জান্নাতের দিকে নতুবা জাহান নামের দিকে হবে ইমাম আহমদ এই বর্ণনা করেছেন আপনাকে এই সমস্যা কথা বলে আপনাকে বিব্রত করে কষ্ট দেয় কোথায় তোমার রব কোথায় তোমার রবের আজাব খালি এগুলো বলে বলে আমাদেরকে বোকা বানাও কিছু থাকলে তো এখনই আজাব হয়ে যেত এগুলো বলে আপনাকে কষ্ট দেয় আর আপনি যে সত্যবাদী সে কথাটা মানে হয় যেন তারা হালকা করে ফেলছে আপনাকে মিথ্যা বাদ হিসেবে প্রমাণ করতে চায় তা আপনি এই তাদের কথা শুনে খুব কষ্ট পান কিন্তু আপনাকে সবর করা লাগবে ফার্স্ট বের সবরান বাতিলদের মিথ্যা কথা কথা শুনে আপনি কি করেন অস্থির আরাম সব জমানায় দিনের কাজ যারা করেন তাদের কষ্ট হয়েছে পরীক্ষা নিরীক্ষা পড়তে হয়েছে সেদিন একটা টিভিতে এক মহিলা প্রশ্ন করছে কলঙ্কিত করা হচ্ছে তাদের একটা অন্যায় কারি হিসাবে পেশ করা হচ্ছে তো বললাম তো সব এভাবেই বিশ্বাস করেন যারাই দিনের কাজ করেছিল তাদের চরিত্রে এরকম কলঙ্ক দিয়ে তাদেরকে মিথ্যা বাদী তাদেরকে ধোকাবাজ তাদেরকে এই সমস্ত অভিযোগ ইসা আলাহিসামকে তো হত্যা করতে চেয়েছে আল্লাহ উঠে নিয়ে গেছেন ইয়াহিয়া আলাহিসামকে করা দিয়ে কেটে দুই খণ্ড করে ফেলেছে নবীদেরকে এরকম করেছে সাহাবিদেরকে কি করেছে বালুর মধ্যে শোয়াইয়া বুকুর উপরে এত বড় পাথর দিয়ে চেপে ধরে রাখছে ইসলাম ছাড় তোর আল্লাহ ছাড়ো তো কোন জমানায় নাই আমাদের দেশে কিছু কিছু লোক আছে ইসলামের কাজ করেন আর খালি হাদিয়া তো হোফা মাসা আল্লাহ কেউ দাওয়াত খান কোন অসুবিধা হয় না তো লোকেরা মনে করছে ইসলামটা আমাদের ক্ষতি এরকম মজার জিনিস ইসলাম যেমন মজা আছে ইসলামের মধ্যে আল্লাহর দিনের দুঃশনদের পক্ষতে কষ্ট দেওয়ার প্রচুর ব্যবস্থা আছে তো কষ্ট পেয়ে গেলে সম্মান সব চলে যায় যে যত কষ্ট পায় আল্লাহ তালা খেতে তাদের সম্মান তত বাড়তে থাকে দুনিয়ার বালা মুসিবত এগুলো নবীদের হয়েছে সবচেয়ে বেশি হাজি সে রসল সাল্লাম বলেছেন যে আল্লাহ তাদেরকে যত বেশি পছন্দ করেন তাদেরকে তত বেশি পরীক্ষার মোকাবিলা করেন নবীরা সবচেয়ে বেশি পক্ষ থেকে কষ্ট পায় তারপরে যে যত ইমানদার হয় তার ইমান অনুযায়ী আল্লাহ তালা তাকে পরীক্ষা করেন পরীক্ষা করতে করতে কষ্টে বলা মুসিবতে আহ তেলার মধ্যে থাকতে থাকতে আল্লাহ তালা এমন করেন যে তাদের দুনিয়ার জীবনের সমস্ত গুণাগুলো মাফ হয়ে যায় আল্লাহ তালা যখন তাদেরকে নিয়ে যান মৃত্যু হয়ে যায় সমস্ত গুণা তাদের মাফ হয়ে যায় এটা এই সবরের প্রয়োজন কাজ হলে। পর্যন্ত আল্লাহরের কথা বলছিলেন আপনাদের কষ্ট দিবে উল্টা কথা বলে সবর করেন কিছু করেন নাই আলি মালামা যারা দিনের জন্য মানুষকে দাওয়াতি কাজ করে তারা হয়ে গেছে খুনি তারা হয়ে গেছে ডাকা তারা হয়ে গেছে চোর তারা হয়ে গেছে হ্যাঁ মানুষকে হত্যা করে তারা মানুষের নারী নির্যাতন করে তারা মানুষের সম্পদ সব খেয়ে ফেলছে তারা এই সব অপরাধী হয়ে যায় আর সব রমজা জামিলা এখন দুনিয়ার মানুষ খালি আমাদের আখেরি জমানা এরকম করে রসুল জমানায় তাই করেছে আবু জাহুল ফেরাউনের জমানায় তাই হয়েছে নামরুদের জমানায় তাই হয়েছে আপনি করতে বলছেন। খালি সবর করলে হবে না খুব সুন্দর সবর করা লাগবে সবরণ জামিল হ্যাঁ এই সবরে জামিলের অর্থ হচ্ছে যে সবর তো করলাম করতে গিয়ে আল্লাহ করি যে আল্লাহর এত কষ্ট দে আল্লাহর উপরে যদি এরকম কেউ অভিমান করে বসে অভিযোগ করে বসে তাহলে আর জামিল হলো না এই জন্য যখন মক্কা শরীফে সবর করতে করতে মার খেতে খেতে একদিন দেখলেন রসুল্লাহ সালাম কাবা শরীফের আবেগ প্রবণ হয়ে গেলেন আপনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলে তো হয় আপনি একটু আমাদের জন্য দোয়া করেন না কত সম্মান করেন কিন্তু এখন আবেগ বর্ষত কথাই তো বলে ফেলছেন কারণ এত অত্যাচার দিনের জন্য এত মারি খাওয়া লাগতেছে আল্লাহর কসম করে তোমার আগের জমানার লোকগুলোকে আল্লাহ কে গ্রহণ করার কারণে দিন কবুল করার কারণে দিনকে ধরে রাখার কারণে এত অত্যাচার করতে হয়েছে তাদেরকে এত নির্যাতনের সম্মুখীন হতে হয়েছে তারা এবং রসুল্লাহ রসুলের অনুসারী উম্মতরা যারা দিনকে ফলো করেছিল তাদেরকে করা দিয়ে কেটে দুই খণ্ড করে দেওয়া হয়েছে অবস্থা শরীরে সমস্ত চামড়াকে খুলে ফেলেছে রিমান্ডে নিয়ে এত অত্যাচার করেছে এগুলো জমানা শুধু দেখেন না আপনারা এই আগের জমানার কাফের যে সুন্নতকে এখনো ফলো করা হচ্ছে এত অত্যাচার করেছে তবুও আল্লাহর ওই বান্দাগুলো নবীরা এবং তাদের উন্মতরা দিন থেকে সরে যায় নাই নড়ে যায় নাই তারা সবর করে সবকিছুকে মোকাবিলা করেছে আমি আল্লাহর ইনশাল এবং অনেক সুসংবাদ তিনি দিলেন যে এত সুন্দর নিরাপত্তা এবং দিন কায়েম হয়ে যাবে এত কষ্ট পেয়েছেন যে নবী এবং তার সঙ্গীরা কি বলেছেন মাতা নাস আল্লাহ সাহায্য কখন আসবে কিরকম হলে নবীরা এবং তার সঙ্গীরা এইরকম মনের কষ্টে আল্লাহকে বলতে পারেন তো পৃথিবীর মধ্যে সকল যুগে এই পরীক্ষা হয়েছে তে এই আখেরি জামানায় কিছু পরীক্ষা যে হবে না এর মধ্যে কোনো সন্দেহ নাই পরীক্ষা হবেই হবে আল্লাহ আল্লাহতালা যারা পরীক্ষায় পড়েছেন তাদেরকে সাবেদ কদম নসিব করবে। তাদেরকে আল্লাহ তালা মজবুতি দান করুন তাদের প্রতি আল্লাহ রহমত করে দিন এবং যারা জুলুম করছে জালিমদেরকে আল্লাহ তালা এই ভুল বোঝার তৌফিক দান করুন তাদের কপালে যদি আল হেদায়ত না রাখেন তাদের দায়িত্ব আমরা আল্লাহর কাছে এখন মুসলমানদেরকে ফার্স্ট বের সবরান সুন্দর সবর করতে হবে সবরের কারণে যেন আল্লাহ তালার প্রতি কোনো নাকস না হয়ে যান সাহাবিরা রসেল উল্লাহ সালকে এসে তখন একটু ধরলেন এইরকম না ধারা শুরু করে দেয় এরকম কোন মন্তব্য প্রকাশ না করে কোন অভিযোগ থাকে না যে সবর আপনাকে এত উল্টা পাল্টা কথা বলে কষ্ট দেয় নবী আপনি সবর করুন এগুলো মোকাবিলা এরা এই আমদকে হাসরকে এবং আজাবকে জাহান্নামকে সবকিছু কে অনেক দূর দেখে সে দূর মানে তাদের কাছে এগুলা হওয়ার কিছু নাই। এত তাদের দৃষ্টিতে এগুলা হবেই না আর আমি দেখতে পাচ্ছি অত্যন্ত কারিব অনেক কাছে যেটা ঘটার সেটা ঘটবেই যেটা ঘটে যাওয়ার সেটা আসলে দূরে না যেটা হওয়ার সেটা অনেক কাছেই এবং আল্লাহ তালার কাছে জমানা তো আমাদের মতো লম্বা না আল্লাহতালা অতীত ভবিষ্যৎ সবকিছু বর্তমানের মতই নগদ আর আমাদের কাছে অবশ্যই কিছু বাকি তো আল্লাহ তালা বলছেন যে আমার কাছে এগুলো মোটেই বাকি না আমি তো দেখতে পাচ্ছি সিদ্ধান্ত হয়ে আছে এবং তারা কিভাবে আজাবে নিপত হবে উকাল মুহলিমা তাকুন সেদিন আকাশ হয়ে যাবে এই যে শক্ত আকাশ উপরে আছে এই আকাশ তার আপন থাকবে না পৃথিবীতে এমন ঘটবে এবং বিস্ফোরণে সকল জায়গায় এবং সে বিস্ফোরণে আগুন ধরে যাবে সে আগুনের কারণে আকাশ ঝলসে যাবে গলে যাবে তেলের মতো গরম তেলের মতো আকাশের অস্তিত্ব বিলীন হয়ে যাবে বিগলিত হয়ে যাবে আগুন দিয়ে তেলকে জালিয়ে গরম করলে যেরকম লাভার মতো হয়ে যায় লাভের মতো হয়ে যাবে আকাশ আর পাহাড় গুলো জোরে বিস্ফোরণ ঘটবে পাহাড়ের অস্তিত্ব বিলীন হয়ে গিয়ে সবগুলো কোনো কোনো জায়গায় পাউডারের মতো হয়ে যাবে বালির মতো হয়ে উড়বে, কোনো জায়গা বলা হয়েছে যে এত সূক্ষ্ম হয়ে যাবে ওজন থাকবে না তুলার মতো উঠতে থাকবে বিস্ফোরণ অনেক মারাত্মক হয়ে গেলে ভারী বালির থেকে তুলনায় এটা আরো পাতলা হয়ে তোলার মতো উঠতে থাকবে কালে এহেন সেদিন কোনো বন্ধু কোন বন্ধুকে জিজ্ঞাসা করবে না আপনি কেমন আছেন কোনো আত্মীয় কোন আত্মীয় জিজ্ঞাসা করবে না কোনো আপন রক্তের সম্পর্ক বাবা ছেলেকে ছেলে বাবাকে কেমন আছেন বাবা আপনার কি অবস্থা এই কথাটাও জিজ্ঞেস করবে না কেন জিজ্ঞাসা করবে না নিজের পেরেশানি তাকে এত পেয়ে ইয়া আমার নিজের কি উপায় হবে আমার কি উপায় হবে আমার কি উপায় হবে সবচেয়ে বেশি করুণ হয়ে যায় তখন এক পর্যায়ে কিন্তু মানুষ নিজেকে নিয়ে চিন্তা করে সব ভুলে যায় সেই কঠিন পরিস্থিতি আসবে ওলা ইয়স আলু হামিমুল হামিমা কোন এক ঘনিষ্ঠ কেউ একে অপরের ব্যাপারে জিজ্ঞাসা করবে না বরঞ্চ পালিয়ে যাবে ইয়াফির উমিন আখি ভাই বন্ধু সবার থেকে পালিয়ে যাবে দেখলে আর পালাই যাবে সামনে গেলে জিজ্ঞাসা যদি করে যে আমার একটু হেল্প করো আমার একটু পাও না আসি আমার হক দাও নাই বাবা যদি বলে এত কষ্ট করি মানুষ করছি আমার তো কোনো হক দাও নেই আমার আর ক্ষতি করছো এগুলো দাও এখন মা যদি এগুলো বলে ভাই ভাই টাকা পয়সা শত করছে এখন যদি চায় বসে এখন নেকে দিয়ে শোধ করা লাগবে কাজে পালায় সামনে আসবে না অথচ আল্লাহ তালা তাদেরকে দেখাবে একে অপরকে এমন নয় যে এক একজন থাকবে কেউ কাউকে দেখবেও না চিনবেও না এমন না সবাই সবাইকে দেখার সুযোগ হবে কে আমাদের দিন চেনার সুযোগ হবে ইউবাসারু না হ্যাঁ এমন ভাবে হবে হ্যাঁ হুম বা রাফু না বা ই না হ দেখার পরে চিনার পরে অপরাধীকে পালিয়ে বেড়াবে সেদিন প্রত্যেকটি অপরাধী চাইবে তার যদি তাকে যদি মুক্তি দেওয়া হয় সেদিন মুক্তিপণ হিসাবে তার ছেলে গুলোকে সকল আত্মীয় স্বজনকে সবাইকে আল্লাহ করে জ্বালাইয়া কোন রকমে তাকে দাও সবগুলো তার বেবানী তার সন্তানগুলো সবগুলো যাহার নামে গেলে তার আফসুস নাই তার স্ত্রী তার বিবি যার আজকে এত আমমতা। তাকেও জাহার নামে দিল অসুবিধা নেই আল্লাহ দিয়ে দাও আর খালি আমাকে দাও আখি ভাইগুলো সব জাহার নামে যা কোন অসুবিধা নাই আর তার গ্যাতি গোষ্ঠী যা আছে। তার গোষ্ঠীর সবাইকে যদি জাহার নামে দিয়ে তাকে কোন রকমে আল্লাহ তালা মুক্তি দিয়ে দেন সে তার যান বাসে এটাই সে চাইবে মা বাবা থেকে শুরু করে খালি কোন রকমে তাকে যদি বাসে দেওয়ার কোন রাস্তা বের হয় এইটা মনে মানুষ সে তামান্না করবে কারো জন্য কোনো খেয়াল নাই সুরা আবাস মধ্যে আসছে এই কথাটা অন্য আয়াতে আসছে সেদিন তার নিজের ব্যস্ততা তাকে অসম্ভব সেদিন মানুষ তার ভাইকে দেখলে পালিয়ে যাবে ভাইয়ের সামনে যাবে না কথা বলবে না উম আবি মা বাবাকে দেখলেও এতদিন পরে হায় মা বাবা তোমরা তো অনেক আগে মরে গিয়েছিলে কত কানলাম তোমাদের জন্য কেমন ছিল না তার আগে স্ত্রী এবং সন্তান সন্ততি সকল মানুষ থেকে সম্পর্ক শেষ করে কোন রকমে তার নিজের এত হয়ে যাবে এত স্বার্থপর হয়ে যাবে মানুষ নিজেকে বাঁচানোর জন্য এত অস্থির হয়ে যাবে কারণ সে জানে জাহান্নামি বিশেষ করে তা কঠিন পরিস্থিতি যখন সৃষ্টি হয়ে যাবে তাকে যাওয়ার বুঝতে জাহান্ন পাগল হয়ে যাবে হয়ে যাবে নিজেকে বাঁচানোর জন্য কারণ কি জাহান্নাম অপেক্ষা করছে তার জন্য দেবাল কখনো নয় এই যে আগুন যাহার নামের তার জন্য অপেক্ষা করছে এটা হচ্ছে লাভ অর্থাৎ এটা অনেক কঠিন দাউ দাউ করা আগুন শক্তিশালী আগুন যেটা মানুষকে অসম্ভব ভাবে পুরে পুরে শেষ করবে যা তার লিস এটা এমন ভাবে মানুষকে ফ্রাই করবে তার শরীরে চামড়া গুলো খসে আসবে উঠে যাবে জ্বলে যাবে শেষ হয়ে যাবে গোস্ত গুলো গলে যাবে আবার নতুন করে সৃষ্টি হবে চামড়া গোস্ত আবার জ্বলবে আবার ফ্রাই হবে আবার ঝলসে যাবে আবার নতুন করে আসবে এরকম সকল কিছু তার কন্টিনিউলি চলতে থাকবে নিক্ষিপ্ত হওয়ার আগে মানুষ যখন টের পাবে এই জাহার নাম সে এদিক ওদিক দোয়া দেষ্টা করবে আর যাহার নাম তাকে ডাকবে কই যাও কই পালাও তোমার নাম আমাকে দেওয়া আছে তোমার কোন রেহাই নেই তারপরে সে পোলসেরা দিয়ে দৌড়ে পারে ডাকবে ধরে নিয়ে আসবে ওয়াজামা এরপরে হচ্ছে যে সে কি করছে দুনিয়ার মধ্যে জমা করেছিল কি জমা করেছিল জমা তার এই মালকেই দুনিয়ার মধ্যে জমা করা ছিল তার মেইন নিশা টাকা পয়সার নেশাটা কিরকম কেমন আকর্ষণ লাগে অত হাইব আল মাল আহ্বান জানা অসম্ভব মহব্বত করো মালকে তোমরা খুবই মোহাবত করে তো এই জমা করতো আর জমা এমন করা করেছে এত বেশি ডিপোজিট রেখেছে এত বেশি পুঞ্জীবিত করে রেখেছে যে এগুলার জরুরি খরচপত্র করতেও বকুলি করত। দান খায়াতো করতই না জাকাত পর্যন্ত দিত না শুধু জমাই করেছে শুধু জমাই করেছে কাফেরদের যেমন এরকম মাল জমা করার যেমন আকর্ষণ আছে কোন অনেক মুসলমানদের মধ্যে এরকম বকিল আছে যে বকিল তো আসেই এমনকি জাকাত পর্যন্ত আদায় করে না ও জাহুয়া ইদাম আল্লাহ ইম ইনসান তাকে সৃষ্টি করা হয়েছে অত্যন্ত লোভি করে লালচ করে এবং খুব বেশি গ্রিড তার মধ্যে আছে খুব লোভ লালসা তার মধ্যে আছে আর যখন একটু কষ্টে পড়ে যায় যাজুয়া সাংঘাতিক ঘাবড়িয়ে যায় আল্লাহ তালার উপরে তাবাক্কল রাখতে পারে না ছুটাছুটি অস্থির পাগল ফেরেশান হয়ে যায় কে তাকে হেল্প করবে মানুষের কাছে দৌড়তে দৌড়তে তার দাম শেষ হয়ে যায় সবর করা এটা তার কাছে নাই তাওয়াকল করা তার কাছে নাই যখন কোনো একটু বিপদ দেখে যারা আপনার এরকম কতগুলো বদ খাস জমা করে কুফরি আছে মালের মধ্যে বখিলি আছে তারপরে খুব বেশি লোভ আছে এরপরে একটু ভয় দেখলে ঘাবড়িয়ে যায় সাংঘাতিক ভাবে একটু ভয় একটু কিছু আওয়াজ পাইলেই অস্থির হয়ে যায় তার হাল্লার পর ভরসা নাই এরপরে আবার ইদা মানুয়া। যখন ভালো কিছু পায় মাল মালদৌল পায় এটা আর কাউকে দেয় না সব নিজেকে শুধু বোগল দাবা করে রেখে পাইলেই নিজের কাছে জমা করে ফেলে কাউকে কিছু দেবে না এই সমস্ত বদগুণ গুণ একসঙ্গে করে ফেলে মানুষের ভিতরে বাই এই নেই এই সমস্ত জিনিস আছে। লোভ আছে তারপরে কিছু খারাপ একটু খারাপ খবর শুনলে খুব ঘাবড়িয়ে যায় অস্থির হয়ে যায় এরপরে ভালো কিছু পাইলে কাউকে দেবে না বখিলি এইরকম অনেকগুলো বধ অনেক মানুষের ভিতরে আসে কিন্তু এগুলোকে আল্লাহ কমিয়ে দেন এগুলোকে সুন্দর করার জন্য ব্যবস্থা আছে যদি মানুষ ভালো মুসল্লি হয়ে যায় দিনদার হয়ে যায় আল্লাহ নামাজ পড়ে শুধু নামকাও আসছে মুসল্লিনা আল্লা দিন যারা তাদের নামাজের মধ্যে সব সময় দা এম থাকে অর্থাৎ কোনো দিন তারা নামাজকে কাজা করার কথা কল্পনা করতে পারে না সকল ব্যস্ততার মুখেও নামাজ ছাড়া যেতে পারে তারা কল্পনা করতে পারে না কিন্তু কোন কোন মানুষ আছে নামাজ পড়ে কিন্তু একটু ব্যস্ততা আসলে এত ব্যস্ত সময় পায় না চট করে নামাজ কাজা করে ফেলবে আর ফ্রি থাকলে হয়তো বা পড়লো এরকম নয় দা এই মুন দুনিয়া উল্টে যেতে পারে নামাজ সে সহজে ছাড়বে না নির্দিষ্ট পরিমাণ হক তারা জানে তাদেরকে আল্লাহ রয়েছে কাদের হক রয়েছে যারা হাত পাতে ভিক্ষুক অসহায় অভাব অনটনে আছে এবং যারা জাকাত খাওয়ার উপযুক্ত কষ্টে আছে এই সমস্ত লোকগুলির যে হক আছে সেই হকটার সম্পর্কে তারা ভেরি সচেতন হক দুই রকম আছে একটা ফরজ হক একটা নফল হক ফরজ ফর নাম কি যদি সেই লোকদের কাছে এক পাউন্ড থাকে সে জানে এখানে গরিবের হক কদ্দুর আছে পঁচিশ পাউন্ড আছে বাকি নয়শো পঁচাত্তর পাউন্ড তার তাকে এই বছরের শেষে কি করতে হবে তার ব্যাংকের মধ্যে এত টাকা আছে ব্যবসার মধ্যে এত টাকা আছে তার বাড়িতে এত কিছু করা আছে এখন অন্য মানুষ হাত পাতে ফরজ তাদেরকে নবল দিতে হবে তাদের হক আছে আমাদের মালের মধ্যে গরিব আত্মীয় স্বজন আছে তাদের আমাদের মালে তাদের হক আছে আমরা মনে করি যে আমরা তো অনেক টাকা দান খরাত করি গরিবকে অনেক দেই আমরা নিজেরা আমাদের টাকা দেই এখানে যে তাদের হক আছে এটাকে আমরা বুঝি আল্লাহ রিজিক কে বন্টন করে দিয়ে দিয়েছেন যে তরিকায় আসুক রিজিকটা তো অরিজিনালি কার কাছ থেকে আসছে আল্লাহ তালার কাছ থেকে আসছে আপনি চাকরি করে নিয়েছেন ব্যবসা করে নিয়েছেন বেনিফিট থেকে পেয়েছেন যেমনি ভাব এটা আল্লাহ তালা আপনার জন্য রিজিককে এই তরিকায় বরাদ্দ করেছেন আপনি এদেশে আসবেন এই রিজিকটাও কার পক্ষ থেকে বরাদ্দ হয়েছে আল্লাহ তালা আপনার ভাতিজা গরিব আসতে পারেনি আপনার ভাগিনা গরিব আসতে পারেনি কাজে আল্লাহ তালা আপনাকে একটু আসার সুযোগ দিয়ে কিছু পয়সা আপনার হাতে দেওয়ার সুযোগ দিয়ে পরীক্ষা করে দেখছেন তাদের হক আপনি কিছু আদায় করেন কিনা কাজে আমরা যখন দেই দান করি গরিব গরিবকে দেই অথবা আত্মীয় স্বজনকে দেই তখন যেন মনে করি যে আমি আমার খুব দিয়ে ফেলতেছি তা না আমার আসলে দেওয়ার কথা তাদেরকে দেওয়ার জন্য আল্লাহ তালা আমাকে দিয়েছেন তাদের হক আছে এটাও মনে করতে হবে আর এই মমিনদের তাদের কেমতের দিন যে ঘটবে হিসাব দিয়ে দেওয়া লাগবে কঠিন সময়টা যে আসবে এটাকে তারা ভালো করে ইয়কিন করে খুব ভালো করে বিশ্বাস করে এই কথা সব সময় মনে রাখে যে কোন সময় আল্লাহ এবং আমরা হিসাব না তারা করেছে এইটা মনের মধ্যে রেখে রেখে তারা জীবনের আমল গুলোকে পরিচালনা করে আর সব সময় তারা আল্লাহর আজাবের ব্যাপারে ভীত থাকে সন্ত্রস্ত থাকে ভয়ের মধ্যে থাকে যে আল্লাহ যদি দুনিয়া থেকে চলে যায় আমি কি তোমার আজাব থেকে মাফ পেয়ে যাব কবরে গেলে কি তুমি আমাকে মাফ করে দেবা যাহার নামে কি আমাকে জ্বলতে হবে আমি কি পলসে রাত পার হয়ে যেতে পারবো এই সমস্ত কথা তারা সব সময় মনের মধ্যে রাখে আমার আমাকে ডান হাতে পাব কত গুণা করেছে আল্লাহ তুমি কি মাফ করে দেবা এগুলো তাদের মনের মধ্যে থাকে তারা আল্লাহ তালার কাছে সব সবসময় খুব দোয়া করতে থাকে ভয়ের মধ্যে থাকে এই ভয়ের মধ্যে ভয় নিয়ে থাকা আবার আল্লাহ রহমতের আশা নিয়ে থাকা এটাই কিন্তু ইমান কারো দিন থেকে যদি আজাবের ভয় উঠে যায় অথবা আল্লাহর রহমতের আশা উঠে যায় তাহলে তার ইমান খতরার মধ্যে আছে তারা বিশ্বাস করে তাদের রবের আজাব থেকে নিরাপত্তা এখনো তাদের হয় না কোনো গ্যারান্টি নাই কেউ বলতে পারবে না একজন নেকর ওই গ্যারান্টি পায় না যে আমি মরে গেলে আমার কোনো চিন্তা নাই আমি তো যাবই ডান কেউ আসেন নাকি আবহাওয়া রাজি আল্লাহ আমি এরকম মনে করতেন কত বড় নেককার কত বড় ওয়ালি তিনি কি মানে করতেন একটা শুকনা ঘাসকে নিয়ে হাতে উঠাই বলতেন ঘাস তোমার কপালটা কত ভালো তুমি আল্লাহর একটা মাখলুক আল্লাহ তালাকে তোমাকে সৃষ্টি করেছেন হয়তো একটা ছাগল তোমাকে খেয়ে ফেলবে হজম হয়ে যাবে শাস অথবা শুকনা ঘাসকে কুড়াইয়ে নিয়ে কেউ আগুনে জ্বালাইয়া ঘড়ি বা লাখড়ি বানাই পোড়াই দেবে শেষ কোনো হিসাব নিকাশ কত দুশ্চিন্তা থেকে তুমি মুক্ত আছো আর আমি আবু বক্র যে চিন্তায় আসি কে আমাদের দিন হিসাব দিতে পারবো কিনা আল্লাহ তালা আজাব থেকে মুক্তি পাবো কিনা তাহলে প্রত্যেকটি মোমেন্টকে এরকম আল্লাহর আজাবের ভয় দিনের ভিতরে সময় রাখতে হবে এটাই হচ্ছে প্রকৃতি ইমান ইমানের লক্ষণ ইমানের দাবি এবং ইমানের চিহ্ন হলো এটা তারা তাদের কাজে তারা লিপ্ত হয় না তবে তারা যদি বিবাহিত হয় স্বামী স্ত্রীর সম্পর্ক অথবা আগের জমার যখন বাঁধি তাদের সঙ্গে যে বৈবাহিক সম্পর্কের মতো সম্পর্ক এইরকম সম্পর্ক ছাড়া অন্য কোনোভাবে কেউ কখনোই তারা তাদের নিজেদের নৈতিকতাকে নষ্ট করতে দেয় না তারা গুনার দিকে যায় না জেনে বা বিচারের দিকে তারা যায় না কার বৈধ পন্থায় যখন এরকম মানুষ স্বামী স্ত্রী মেধে সম্পর্কে স্থাপন করে ভাই রোমালুমিন তাদেরকে আল্লাহ তালা এই ব্যাপারে কোনো মালামত করবেন না এ ব্যাপারে তাদের কোনো জবাব দিতে হবে না কিন্তু এর বাইরে ব্যবহার করতে গেলেই মানুষের জন্য বড় কঠিন গুণা করে ফেলবে মমেন্ডা এইগুলা করে না অন্য কোন তরিকায় চর্চা করে এরা সীমা লঙ্ঘনকারী আর যারা তাদের আমানত ওয়াদাগুলোকে মেনে চলে রক্ষা করে কথা দিলে কথা ঠিক রাখে ওয়াদা করলে ওয়াদা ঠিক রাখে চুক্তি করলে চুক্তি ঠিক রাখে কেউ আমানত দিলে আমানতটাকে হেফাজত করে টাকা পয়সার আমানত সম্পত্তির আমানত কোন সম্পদের সকল আমানতকে হেফাজত করে আর আমানতকে খেয়ানত করলে মনাফিকির লক্ষণ হয়ে যায় তারা কোন জায়গায় সাক্ষী হলে ঠিক মতো সাক্ষ্য দান করে সাক্ষীটাকে তারা লুকিয়ে ফেলে না তারা সাক্ষ্যকে আদায় করে দেয় ঠিক মতো কোন মানুষের এই জমানার মধ্যে সকল জমানার মধ্যেই সাক্ষীর অনেক দরকার আছে আপনি গেলে দরকার আছে না সাক্ষীর উপরে অনেক ইনসাফ নির্ভর করে ইনসাফ কায়ে হওয়া নির্ভর করে তাই না এক নম্বরে সাক্ষী যদি উল্টা সাক্ষী দেয় তাহলে যে অপরাধী সে বেঁচে যায় আর যে অপরাধী না সে সাক্ষী দিতে যদি লোকেরা এগিয়ে না আসে তাহলে কোর্টের পক্ষে ইনসাফ কায়েম করা সম্ভব না এই সাক্ষী দিতে এখানে উৎসাহিত করা হয়েছে শাহাদকে কায়ে রাখতে হবে এই এই জন্য নেক্সট সাক্ষী দেওয়াকে আল্লাহ পছন্দ করেন আর সাক্ষী না দেওয়া এবং উল্টো সাক্ষী দেওয়া বিশেষ করে অনেক বড় অপরাধ আর যারা তাদের নামাজের হেফাজত করে নামাজ শুধু পড়ে না হেফাজত করে না আমাদের কেমনে করে না আমাদের আর কান কামগুলো যে আছে, ঠিক সুন্দর করে অজু করে ওয়াক্ত মতো নামাজ পড়তে আসে ফরজ আর কানগুলো ঠিক আদায় করে এই যে সুরুত যেগুলো আসে আর কান ভিতরের শর্ত যেগুলো আছে বাইরের শর্ত যেগুলো আছে ভিতরের ফরত যেগুলো আছে বাইরের শর্ত যেগুলো আছে সবগুলোকে পূরণ করা ঠিক মতো ঢুকু করা ঠিক মতো শ্রদ্ধা করা কোন তাড়াহুড়া করে একটাকে মিস না করে দেওয়া খেয়াল না করে পাউর গোড়া শুকনা রেখে ও তাড়াহুড়া করে শেষ করে দেওয়া টয়লেটে গিয়ে ভালো করে ক্লিন না হওয়া এইগুলা কোন একটা কমতি হয়ে গেলে নামাজের হেফাজত হলো না নামাজকে হেফাজত করতে হবে এবং কাজা হওয়ার প্রশ্নই আসে না দেরিও করবে না এই লোকগুলাই জান্নাতের মধ্যে সম্মানিত হয়ে সম্মানের আসন পাবে। আল্লাহ শুরু করেছিলেন কে আমাদের কথা কাফেরদেরকে কিরকম শাস্তি সেখানে তাদের কেউ ঠেকাতে পারবে না সেই শাস্তি থেকে বাঁচার জন্য আবার কাফেরদের কি কি গুণ আছে যে গুণের কারণে তারা কুফরের দিকে চলে যায় আর সেখান থেকে বেঁচে যায় যারা দিনদার ইমানদার যারা আছেন, তাদের কি কি গুণগুলো আছে এই গুণগুলো একসঙ্গে আল্লাহ অনেকগুলো গুণ বর্ণনা করলেন নামাজের কথা বললেন ইমানের কথা বললেন জাকাতের কথা বললেন আল্লাহর আজাবের ভয়ে তারা কাঁধে এই কথা বললেন তারপরে তারা আবার নামাজকে হেফাজত কথা আবার বললেন এরপরে তারা বিচার এই সমস্ত অন্যায় অনৈতিকতার দিকে যায় না এইগুলা বললেন এরপরে আমানাতের খেয়ানাদ করে না কোন রকমের কথাবার্তা দিলে চুক্তি করলে ওয়াদা করলে খেলাফ করে না এরপরে তারা ঠিকমতা সাক্ষী দেয় ইনসাফ কায়ে করার জন্য উল্টা পাল্টা সাক্ষী দেয় না আবার আমাদের কথা বললেন এই সমস্ত গুণ যাদের ভিতরে আসে এরাই জান্নাতের মধ্যে সম্মানিত হয়ে থাকবে এখন এই গুণগুলো কোনটা কোনটা আমাদের মধ্যে ঠিকমতো আছে আর কোনটা কোনটা আর কমতি আছে এগুলো আমাদেরকে হিসাব করে দিতে হবে এই জান্নাতে যাওয়ার গুণাবলীগুলো সবগুলো অর্জন করতে পারলে আল্লাহ তালা কাছে আমাদের অনেক বড় আশা আছে আর যদি এগুলোর কমতি হয়ে যায় আমরা বড় মুশকিল পড়ে যাব এই সমস্ত গুণগুলোকে আল্লাহ রিপিটেডলি বিভিন্ন বিভিন্ন করেছেন এনেছেন এনেছেন এখানে আর অন্যান্য অনেক সুরা আল্লাহ তালা মহমিনদের অনেকগুলো সুন্দর সুন্দর গুণাবলী এনেছেন যখন কোরআনশীব পড়ি আমরা এই গুণগুলো কথা আসে এগুলো আল্লাহর কাছে যেন আমরা তামান্না করি তৌফিক চাই এগুলো কমতি হয়ে গেলে যেন আমরা পূরণ করার জন্য চেষ্টা করি কোনোটা লক্ষণ যদি আমরা করে থাকি অন্যায় সেগুলা থেকে আল্লাহ তালা কাছে তবা করি আল্লাহতালা আমাদেরকে মাফ করুন না আমরা এখন আপাতত এখানেই রাখবো